بسم الله الرحمن الرحيم هم من قد زانت بالدنيا قصد عليا صاغوا للمجد رسالتهم وابوا الا نورا هدي هم من قد زانت بالدنيا وسموا حبن قصد عليا صاغوا للمجد رسالتهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ثمانين توصيتي বিগত সময়ে আমরা আলোচনা করেছি যে দাওয়ার প্রকৃত পথ হচ্ছে মিল্লাত ইব্রাহিমের পথ কিন্তু এ পথের পথিক খুবই কম যুগে যুগে দৃঢ় এমন লোকের সংখ্যা আপনি খুব কমই পাবেন বিশেষত বর্তমান যুগে দিনের দায়ের অভাব নেই কিন্তু সত্যিকার মিল্লাতি ইব্রাহিমের অনুসারের খুবই অভাব এ যুগে আপনি নামধারী এমন অনেক দায়ীদের পাবেন যারা নিজেদেরকে দিনের দায়ী উপাধি দিতে খুব আনন্দ আনন্দবোধ করে কিন্তু তাদের দাওয়াই শুধু মিষ্টি মিষ্টি কথায় ফুটে ওঠে তারা শুধুমাত্র নিম্ন শ্রেণী ও বিভিন্ন সরব কিন্তু ক্ষমতাসীন ও শাসক শ্রেণীর ক্ষেত্রে একেবারেই নীরব অথচ এরা এমন শ্রেণী যারা সরাসরি আল্লাহ প্রদত্ত ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে আল্লাহকে বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে আল্লাহ ও তার রাসুলের দুশ্মন কাফির মুশ্রিকদেরকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে কিন্তু এদের নিয়ে তাদের কোনো মাথা বেতানে নেই বরং তারা এসব জালিমদেরকে আপনি কি সেসব লোকদের লক্ষ্য করছেন না যারা ধারণা করে যে তারা আপনার ও আপনার পূর্ববর্তী নাজলীকৃত কিতাবের প্রতি ইমান এনেছে অথচ তারা তাগুদের কাছে বিচার ফাইসলার ইচ্ছা করে আর তাদেরকে তা অস্বীকার করার নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ তাদের উচিত ছিল এসব তাগুদদের বিরুদ্ধাচরণ করা জাতির সামনে তাদের কুফুরে স্পষ্টভাবে বর্ণনা করা তাদের থেকে মুক্ততা ঘৃণা বিদ্বেষের ঘোষণা দেওয়া তাদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করা এবং সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা কিন্তু এসবের কিছুই তারা করেনি বরং তারা তাদের সাথে আপুকামিতার নীতি অবলম্বন করেছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে শান্তি শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছে অথচ এই দায়ীরা এই বিষয়টি ভুলে যায় যে ক্ষমতাসীন এই শাসক শ্রেণী দেশের শান্তি শৃঙ্খলার অন্তরাই এবং অশান্তি আর অরাজকতার মূল হুতা আলিহাসাল্লাম বলেন সাইয়াকুন উমার দলিমিন লা উয়েইনহুম আলাজুল মিহিম ওলা উসদযকুহুম বিকাদি বিহম, ফহুয়া মিনি ওইনা মিন য়াওয়ারি জুন আইয়াল হাউল আমার পর ওচিেই কিছু জালেম শাসকে রাত্ব প্রকাশ ঘটবে। অতইব যে তার কাছে যাবে তাদের মিথ্যা বক্ত্যকে সমর্থন করবে এবং তাদেরকে তাদের জুলুমের ব্যাপারে সহায়তা করবে সে আমারন্তর্ ভুক্ত নয় এবং আমিওতা থেকে নয় এবং ক্িয়ামত দিবসে আমার হাউজে কাউসারের পানিপান করতে পারবে না আর যে তাদের কাছে যাবে না। তাদেরকে তাদের জুলুমের ব্যাপারে সহায়তা করবে না এবং তাদের মিথ্যা বক্তব্যকে সমর্থন করবে না সে আমার অন্তর্ভুক্ত আমিও তার থেকে এবং কিয়ামত দিবসে সে আমার হাউজে কাউসারের পানি পান করবে তাদের দাওয়া আদর্শিক দাওয়া নয় তাদের দাওয়া মিল্লাতি ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত দাওয়া নয় আর তারাও মিল্লাতি ইব্রাহিমের পথে চলতে চান না কারণ মিল্লাত ইব্রাহিমের পথ অত্যন্ত সঙ্গীন এ পথে চললে শান্তিতে নিরাপদে জীবন জীবনযাপন করা যায় না এ পথে সমাজের লোক পাড়া প্রতিবেশি বিশেষ করে ক্ষমতাসীলদের সাথে শত্রুতা তৈরি হয় তারা এই পথের দায়ীদের সমাজোচ্ছুদ করে তাদের নিয়ে ঠাট্টাবিদ্রুপ করে তাদের উপর জুলুম নির্যাতন করে তাদেরকে দেশান্তর করে কারাগারের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করে অবশেষে হত্যা পর্যন্ত করে সুতরাং এত কঠিন পথে দাওয়াতি কাজ করা যায় না জীবন বিপন্ন হয় এমন কোনো পথে পা বাড়ানো যাবে না তারা কষ্টগো ত্যাগের এই পথে চলতে নারাজ ধৈর্য ও পরীক্ষার মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দিলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেন তাদের অবস্থা হচ্ছে তারা দিনকে নিজেদের খেয়াল খুশির অনুকূলে অনুসরণ করেন আর প্রতিকূল অবস্থায় দিনকে বর্জন করে পলায়ন করেন এদের আনুষ্ঠানিক এ দাওয়া ও ইমানের দাবি শুধু আত্মতুষ্টি বই আর কিছুই নয় প্রিয় ভাই জেনে রেখো তুষামদি ও নিরবতাবলম্বনের দ্বারা দিন কায়েম হয় না বরং প্রকাশ্যে সত্যের ঘোষণা দেওয়া এবং জুলুম নির্যাতনে ধৈর্যতারণের মাধ্যমেই দিন প্রতিষ্ঠা সম্ভব আর এটি আল্লাহ তালার সন্ন্যাস যে তিনি ইমানদারদেরকে বিপদাবতের মাধ্যমে তাদের দাবির সত্যতার ব্যাপারে পরীক্ষায় ফেলবেন অতপর জেনে নিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ করেন লোকেরা কি ধারণা করেছে যে আমরা ইমান এনেছি এ কথা বললে ছাড় পেয়ে যাবে অথচ তার পরীক্ষায় নিপতিত হবে না নিশ্চয়ই আমি পূর্ববর্তী উম্মের পরীক্ষায় ফেলেছি এভাবে আল্লাহ জেনে নিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সর্বোপরি আল্লাহবাহানহমতা আল্লাহ সাহায্য ও জান্নাত লাভ এর মাধ্যমে সম্ভব যা থেকে তারা পালিয়ে বেড়াচ্ছেন যেমনটি আল্লাহ ত আলা সুরাবাকার দুইশো নং আয়াতে বর্ণনা করেছেন প্রিয় ভাই অতএব আপনি এসব ব্যক্তিদের দ্বারা প্রতারিত হবেন না এবং তাদের বাহ্যিক রূপ যেন আপনাকে দ্বিধায় না ফেলে যদিও বা সমাজে শ্রদ্ধা ভরে তাদের নাম নেওয়া হয় তাদের প্রশংসা করা হয় তাদের বিশেষ মর্যাদাও দেওয়া হয় লোকদের কাছে তারা বিশেষ সম্মানের অধিকারীও হয় এমনকি সমাজে তাদের বড় সংখ্যক ও অনুরোক্তও থাকে কেননা রাসুলা আরবি সাল্ল আলী ওসাল্লাম এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন হজরত হজাইফ ইবুল ইয়ামান রাজিয়াল্লাহ তু আলাহু বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন যে আমানত অর্থাৎ দিন যখন মানুষের মূল অবতীর্ণ হয় তখন তাদের কোরআন শুনার সঠিকম অর্জিত হয় বর্ণনাকারী হজাইফ রাজিয়াল্লাহ তু আলানহ বলেন অতপর তিনি তা উঠিয়ে নেওয়া প্রসঙ্গে বলেন মানুষ নিদ্রায় যাবে এবং এই অবস্থায় তার অন্তর থেকে अमान तुले अतपर कलोबिंदुर स्वशान अवशिष्ट थक आद्रामग् तक अमान उठिए ना अतपर फुस्का सदृश अल्प अमानते थे जेवन ज्वलत अंगार तुम्हारे पड़ले तुस्का पड़े तुम तो स्फीत अवस्थाय देते पाओ अथचारितर कि नहीं अतपर मानुष बेचा क्या करतेद्दारिता थकबना एहन मुहूर्ते लुकेा बलाबली करते थक अमुक वंशे एक लुक आमजे কারো ব্যাপারে বলা হবে সে কতই না জ্ঞানী কতই না সতর্ক আর কতই না সাহসী অথচ প্রশংসিত ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান থাকবে না হাদিসের আলোকের প্রতিবাদ হল যে আল্লাহ তালার কাছে আমানতের গুরুত্ব অপরিসীম আর মানুষ যেসব আমানত বহন করে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দিন আর হাদিসে উল্লেখিত ব্যক্তিদের অবস্থা হলো তারা মানুষের চোখে অনেক বুদ্ধিমান বড় সতর্ক ও সাহসী হবে কিন্তু প্রকৃত পক্ষে তাদের অন্তর হবে ইমান শূন্য পাশাপাশি রাসুলসাল্লু আলি ওসাল্লাম তাদের অবস্থাকে ফুস্কার সাথে উপমা দিয়েছেন যা বাহ্য দশ্ফৃত মনে হলেও আসলে ভেতরে কিছুই নেই আল্লাহ তালা আমাদেরকে দাওয়ার পথে মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করার তাওফিক দান করুন এবং ফুস্কা সদৃশ ইমানদারদের থেকে হেফাজত করুন আমিন আলামিন।